السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفعه ونؤمن به ونتوكل عليه ونعود بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا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 كما باردت على إبراهيم وعلى آل إبراهيم إنك حبيب مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فاردوه إلى الله فاردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن গত সপ্তাহে আগেও আলোচনা হয়েছিল মাঝহাব কি এবং কেন এই সম্পর্কে জটিল এজন্য বলছি আলোচনার জটিল না বাস্তবতা আর কি খুব জটিল সমাজে এখন সবচেয়ে ধার্মিক মানুষদের মধ্যে সবচেয়ে বিশৃঙ্খলা ফটু আসুনে বড় বড় মুফতি সাহেবদের হইসে এই মুফতি সাহেবদের ফটুয়া শুনে আমরা বিভ্রান্ত হয়ে অতীতের সমস্ত এক বড় বুজুর্গ বলেছিলেন একটা কথা অনেকে মুখেই শুনেছি আসলে নির্দিষ্ট করে আমি জানি না আসলে কথাটা কার আলেমদের গোস্ত বড় বিষাক্ত আলেমদের গোস্ত বড় বিষাক্ত করা মানে গোস্তা একজন আল্লাহ তা বলছেন তুমি কি চাও তোমার ভাইয়ের মৃত মৃত ভাইয়ের গোস্ত খাও এটা তো তোমার পছন্দ না তাহলে রিবত করোনা বুঝা গেল মানে নিজের মৃত ভাইয়ের জাহানো রসুল এক বোস্তু টে খাচ্ছে ছিড়ে ছিঁড়ে খাচ্ছে জিবিয়া আলাইস্লাম কে জিজ্ঞেস করছেন এরা কারা বলে এরা যারা দুনিয়া গেবত করতে গেলে সাধারণ মানুষ মানুষের গেবত করা এই অবস্থা আর জেনে রাখুন আলেমের গোস্ত বড় বিষাক্ত এই গোস্ত খেয়ে বিপদ কারা মানে খাওয়া এই গোস্ত খেয়ে দুনিয়ায় দিনের উপর থাকা যাবে না বেমান হয়ে মতো এই জন্য আমার বুঝে আসুক না আসুক আমার মতের বিরুদ্ধে যা আবান আলেমকে নিয়ে কোনো রকমের মন্তব্য করা সমালোচনা করা বিশেষ করে সলাফে সাহিন যারা ছিলেন আইন তাদেরকে নিয়ে কোনো বেআরীমূলক কথা বলা এর থেকে ভাই নিজেকে হেফাজত করতে হবে জরুরি কিছু আমরা মাঝাব কি আবার চলার পথ পরিভাষায় যে কোনো চলার পথকে মজাহ বলবে না একদম ক্লিয়ার সংজ্ঞাগুলো আপত্তি যারা করে মাঝহা নিয়ে তাদের আপত্তির কারণে স্পষ্ট কোন হুকুম নাই হাদিসের স্পষ্ট কোনো হুকুম নাই অথবা হাদিসের স্পষ্ট হুকুম আছে কিন্তু বিভিন্ন হাদিস পারস্পরিক সাংঘর্ষিক দিন বিষয়ে যে সমস্ত বিষয়ে কোন আনের স্পষ্ট কোনো বিধান নাই হাদিসের স্পষ্ট কোনো বিধান নাই আনের ইঙ্গিত বহ কোনো বিধান থাকতে পারে হাদিসের ইঙ্গিত বহ কোনো বিধান থাকতে পারে অস্পষ্ট বিধান অথবা তৃতীয় সুরত সাংঘর্ষিক এই ক্ষেত্রে আইমাই মুস্তাহিন যারা ইস্তিহাত করবেন ইস্তিহাত মানি ইশতিহাত মানি হচ্ছে কোরআন এবং হাদিস কে সামনে রেখে অন্যান্য অন্য মধ্যে কিয়াস করে যেই মাস আলা বের করা হয় এটাকে বলে ইস্তিহাজ একটার উপর আর একটাকে প্ল্যাস করা এই ইশতিহাত করে যেই মাস আলাটা বের করা হবে ওই মাস আলার উপর চলা এটা হচ্ছে মানে কাজেই স্পষ্ট এখানে কথা বলার কোন সুযোগ নাই তোর আন আছে হাজিস আছে মাঝাব কেন মানবো আরে ভাই মাঝাব তো ওই জায়গায় মানবো যেখানে কোরআন নাই কেন বিভ্রান্তি কথা এখন সস্তা কথা বলে না বক্তব্য দেওয়ার দুঃসাহস দেখায় নাই আর আমরা মানবা তাহলে মাঝাব কি যেখানে কোরআনের স্পষ্ট বক্তব্য নাই কি যেখানে হাদিসের স্পষ্ট বক্তব্য নাই মাঝাব কি যেখানে হাদিসের স্পষ্ট বক্তব্য আছে কিন্তু বক্তব্য গুলো সাথে সাংঘর্ষিক যে কোনো একটা বক্তব্যকে আমি গ্রহণ করব কেন করব সেই বিষয় পরে আসছে মানে যেন কেউ না বলে যে কোরআন আমার সামনে আছে সুনাস শুনলাস হাদিস এবং কোরআন আমার সামনে থাকতে আমি কেন ইমামে আবু হানিফাকে কে এই কথা বলে কেন ইমামে সাহাফি মানব। কেন ইমাম মালিক কে মানবো এটা ইমামের মজবুত কোন কথা না এটা এলিমের মধ্যে যাদের মজবুতি আছে এমন কথা বলতে পারে। ভাষা ভাষার এলিম যাদের তাদের পক্ষে এইরকম বক্তব্য দেওয়া অসম্ভব কোরআন এবং হাদিসের নিগু রহস্য উদ্দেশ্য প্রশ্ন হচ্ছে মুস্তাই ছিলেন যারা কোরআন এবং হাজিজ থেকে মাস আল বের করছেন তাহলে মাঝাব চারটা কেন হল মাঝাব তো হাজার হাজার হওয়ার কথা চারটা কেন হাজারো হাজারো মাঝাব ছিল অন্য সবাই মুস্তাহিদ ছিলেন কথাটি বহু বড় বড় হাদি समाधान चाहिए चार्टर मध्य पा जाए अन्न गई आंशिक जे समस्त बड़ बड़ा आलिमरा आंशिक जिसमस्त इतिहाहार कर समस्त विषय পাওয়া যায় না যে সমস্ত মাঝাবে আস্তে আস্তে সেই সমস্ত মাঝাব গুলো বুঝে আসলো কেন চারটা মাঝাব স্পষ্ট কিছুই নাই শরীয় স্পষ্ট আল্লাহ তার কাছে জবাব কোন রকমের मन ग्य देर सल चतर जवाब रेखे इश्तिहार एख समाइन एनो सम्भव इमाम छय आदिश मुहस्थ আলহামদুলিল্লাহ আমরা জানি অনেক হাদিস মুগস্থ জানি আমাদেরকে জিন্দিগিতে মহাদিস বলা হবে না মহাদিস পরিভাষায় যাদেরকে বলে তারা হচ্ছে যারা এই হাদিস গুলোর বর্ণনাকারী যাকে বলে সন নিজের উস্তাদ তার আলাই ছয় লক্ষ হাদিস যে মুখস্থ জানতেন বর্ণনাকারী সহ প্রত্যেক বর্ণনাকারী সম্পর্কে তার ধারণা ছিল যে কোনদিন তিনি রাস্তায় দ্বারা খাইছেন কিনা কোনোদিন তার উপর কোন মিথ্যার আপত্তি ছিল কিনা এই এইরকম প্রত্যেকের ব্যাপারে করে শরীফের মধ্যে কিছু কম হাদিস একত্রিত করেছেন থেকে ছয় হাজার ইমামে বুখারি রহমতুল্লাহ আলাই যদি কোনো মাস আলা বলেন তার অধিকার আছে বলতে পারেন মানি আমি না মানি সেটা আমার বিষয় কিন্তু তার অধিকার আছে কারণ তিনি ছয় লক্ষ হাদিস মুহূর্ত জানতেন আগে হিসাব দিতে হবে কয় লক্ষ হাদিস মুখস্থ আছে হাদিসের কিতাবের কিছু অনুবাদ দেখে দেখে মা সালা বলবেন আর বলবেন মা যে হাদিস আমার সামনে এত সোজা ফখরে বাঙ্গাল হাজ মৌলানা তাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাই ব্রাহ্মণ বাড়িয়া যদি কারো বাড়ি থাকে আপনারা একজন মাদ্রাসা এই দেওব মাদ্রাসা থেকে তিনি পড়াশোনা করেছেন দেওব মাদ্রাসায় যে সমস্ত বাঙ্গালিরা সবচেয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন তিনি একজন ফখরে বাঙ্গাল ডাকাও বাংলার ফখর অঙ্কার একমাত্র আলিম কি বুঝা গেল পূর্ব বাংলার সবচেয়ে বড় আলিম ছিলেন তিনি তৎকালীন কবে থেকে শুরু করছো দিন প্রচার কবে থেকে শুরু করেছ ফতুয়া দাওয়া এই উপমহাদেশে কবে থেকে ফতুয়া দেওয়া শুরু হয়েছে কারা করেছে। কাদের উচিলায় আজকে দিয়ে আজকে তাদেরকে বলছো বিধা লজ্জা থাকার কথা না প্রমাণ নিমুখ খারাম ওলামায় দেবন্দকে বলে বিদা হাতি কোথায় বিধা হাত করছে দেখায় দাও নিমুখ খারামই হবে ওলামায় দেবন্ধকে যদি নিয়ে একটা উতুচ্ছ তাচ্ছিল্য করে নিমুখ খারামই হবে শুধু দিনের ক্ষেত্রে নয় স্বাধীনতার ক্ষেত্রে ওলামায় দেবন্ধের একপত্র অবদান একমাত্র বললাম বুকে হিম্মত নেওয়া দায়িত্ব নিয়া এই জন্যে প্রচার পেয়েছে অন্যরা স্বাধীন হয় হয় ভাব যখন তখন অন্যরা যুক্ত হয়েছে শুধু কাসেম নান ইতিহাস হিন্দুরা অস্বীকার করে না মাহমুদ হাসান দেওয়ববন্ধীর ইতিহাস হিন্দুরা অস্বীকার করে না সশকে দেখেছি স্বাধীনতা দিবসে তাদের কবরে এসে ফুল দেয় স্বীকার করে তারা মুসলমানদের অবদান এটা দারালাম দেওবন্ত্র অবদান দারালুম দেবন্ধুর মাত্রাসার নাম না দারালাম দেহবান এক আন্দোলনের নাম তাজুল ইসলাম রহমাতুল্লাহ আলহ ফখরে বাঙ্গালকে দাওয়াত করা হয়েছে মিশরে মিশর হচ্ছে সব যুগেই এলিমের একটা জায়গা জায়গাই ছিল এটা রসুল করিম সাল্লামের পর থেকে সব যুগে মিশরে এলিমের চর্চা হইতো আজও এলিমের চর্চা হয় আমলে যাই হোক এলিমের চর্চা হয় সেখানে অস্বীকার করার কোন সুযোগ নাই ইদানিং সবচেয়ে বেশি চর্চা হয় এলিমের কে রাতের সুন্দর তিলাওয়াতের চর্চা হয় সব বিষয়ে মিশ্বরের চর্চা আগে থেকে তো ওখানে কনফারেন্সের এক অধিবেশনের সভাপতি বানানো হয়েছে ফখরি বাঙ্গাল তাহলে ইসলাম সাহেবকে সম্মান দেখানো হয়েছে বড় আগে উনি যে অধিবেশনের কনফারেন্স যে কনফারেন্সের উনি সভাপতি তো মিশরের আলিম এক আলিম দ্বারা কিছু বক্তব্য দিবেন অনুমতি চাচ্ছেন ফ্লোর চাচ্ছেন মিশরুল আলিমদের আমরা একটা দেখেছি বড় বড় কারীরাও আসেন আমরা দেখি দায়ী নাই সফান কেন করেন তারা তারা ভালো জানেন এর জবাব আমাদের কাছে নাই একদম ক্লিয়ার কারি বড় বড় কিন্তু এই জায়গায় দুর্বলতা তুমি না আমি কিছু বক্তব্য দিতে চাই ফখরবঙ্গের মনোনয় তাজুল ইসলাম রহমতুল্লাহ আলী বললেন জিজ্ঞেস করলেন কি বিষয়ে বক্তব্য বক্তব্য দিতে বক্তব্য দিবে চারা হঠাৎ মতো খেয়ে গেছে সাথে সাথে উত্তর দিলেন বুঝে ফেলছে যে আমার দাড়ির প্রতি ইঙ্গিত সীমাবদ্ধ নয় ইসলাম বহু বড় বিস্তৃত জায়গা অনেক আমলের ব্যাপার আছে শুধু দাঁড়িয়ে রাখি নাকি সুমরা সব ঠিক আছে আমাদের দেশের বন্ধদের মতো আর নামাজ না পড়লে কি হয়েছে দিল্লি ঠিক আছে সোহান জবাব দিছেন ফখর বাঙ্গাল মাহুল ইসলাম রহমতুল্লাহ তিনি ইসলাম দাড়ির মধ্যে সীমাবদ্ধ নয় কিন্তু কাজে এই বিষয়ে তুমি অন্তত সুন্নত নিয়ে তুমি অন্তত আলোচনা করতে পারো না যেহেতু সুন্নত তোমার মধ্যে নাই হাদিস যাদের মধ্যে নাই হাদিস যারা জানেন না তারাও নিজেদের কি যে দাবি করে না তার না থাকলে কোনো আপত্তি নাই কিন্তু যিনি দাবি করেন আমি সম্মতের উপর চড়ি হালে হাদিস মানি আমি সবসম্মত মানি কোথায় মানে শুরুটাই তো নাই মিয়া যাই হোক ফখরের বাঙ্গাল মালা তাজ না রহমতুল্লাহ না অন্য বিষয়ে আসা। তখন ঈশ্বরের অন্যান্য যারা আছে সবাই মিলে আলোচনায় ইস্তিহার দিয়ে কথা বলতে চাই বলেন এবার ফুলট দেওয়া যায় ইস্তিহাত নিয়ে কথা বলা যাবে বলে যে ইস্তিহারের দরজাটা কে বন্ধ করবে ওই চার মাস পর আরো কেন মাস ধাপ এখন সম্ভব না কেন এখন আমরা নসির উদ্দিন আলবানিকে সমস্যাটা কোথায় ইসলাম রহমতুল্লাহ আলাই জবাব দিছেন দরজা কে বন্ধ করছে আমি জানিনা দরজা তো খোলা দরজা খোলা ইস্তেহাদের কিন্তু দরজা ঢোকার সময় পাশ দেখাইতে হবে পাশ টিকিট টিকিট চালু করেন কিন্তু তার আগে আপনাকে প্রমাণ দিতে হবে যে কোরআনের সমস্ত আয়াত বিশেষ করে আক্রানের সমস্ত আয়াত আপনার জানা আছে শুধু জানা না প্রত্যেকটা আয়াতের মুফুম কি বিষয় আপনি জানতে হবে আরবি সাহিত্য সম্পর্কে বহু গভীর ধারণা থাকতে হবে কারণ কারণ অনেক সময় বক্তব্য সাহিত্য না জানলে বক্তব্যের ভাব বুঝে আসা না আলহামদুলিল্লাহ আমি আমার আগেও বলেছিলাম কিনা জানি না এটা প্রশংসনীয় ভিতরে কি আছে আমি জানি না আপনাদের ডাক্তার সাহেব জাকির নায়ক সাহেব নাকি আমি জিজ্ঞেস করেছিলাম আরবি কি অবস্থা বলে যে ভাই আমি জানি তো এই জন্যই আরবি জানি না এই জন্যই ছেলেদেরকে আরবি শিখাইছি নিজের ছেলে আরবি শিখছে আলহামদুলিল্লাহ স্বীকার করেছেন এই জন্য বলেছেন আমি মাসাল্লাহ মাসাইল আলমদের কাছে এখন রেফার করি আলহামদুলিল্লাহ ভালো এটা দিলের কথা হলে আমরা বারোবার জানাই এই অনুভূতি যদি থাকে যে আমি বহু জ্ঞান শিখতে পারি কিন্তু যদি আরবি না জানি তোর আন থেকে সুন্না থেকে মাস আরবের করানোর পক্ষে সম্ভব না অনুবাদ দেখে আরবের করা যায় না বিধান নামাজের বিধান রোজার বিধান যত বিধানওয়ালা আয়াত আছে সমস্ত আয়াতের শান নজুর জানতে হবে কি প্রেক্ষাপটটা আয়াত মহাজ রয়েছে মাসাল্লাহ বলতে হবে না সমস্ত আয়াতের প্রেক্ষাপট জানতে সমস্ত আয়াতের সময় জানতে হবে কোনটা আগে কোনটা পরে রহিত হইল কিনা আয়াত যদি সাংঘর্ষিক হয় আমরা জমানা দেখি যে কোনটা আগে কোনটা পরে যেটা পরে সেটা আগের হুকুমকে রহিত করে দিস কাজেই আমাকে প্রত্যেকটা আয়াত নাজিল হওয়ার কাল সময় জানতে হবে ইস্তিহাত করতে হইবে প্রত্যেকটা আয়াতের ইশতেহাদের এরকম শত শত শর্ত আছে এই সমস্ত শর্ত পূরণ করে আপনি আসেন কোন আপত্তি নাই ইস্তেহাদের দরজা খোলা শুধু আপনার পাশ বই দেখান যে আমি ইস্তেহাদ করার যোগ্যতা রাখি গেল ক্রাণ হাদিস কয় লক্ষ হাদিস মুখস্থ আছে এটা আমাদেরকে আগে শোনা সনৎসহ কয়েক আপনি ফটুয়া কিসের উপর দিবেন যারা লক্ষ লক্ষ হাদিস মুখস্থ জানতেন ওই লক্ষ লক্ষ হাদিসের উপর গবেষণা করে তারা যেই মাস আর বেড়ে গেছে ওইটা আপনার কাছে এখন মনে হয় যে সেকেলে এখন আধুনিকতার যুগে ইন্টারনেট যে সমস্ত কথাবার্তা আমাদেরকে শোনানো হয় কাছে কত হাদিস আসত কয়টা আদিশ জানতেন এখন ইন্টারনেটের যুগে ক্লিক করলে সব লক্ষ লক্ষ হাদিস আইসা করে মারতে পারে সামিল আসে একটা ষোলো হাজার কিতাব আছে এর মধ্যে ক্লিক করলে তো আসে পড়ে ও ভাই এই যে বুক সাইফ মধ্যে কয়েকশো কোরআন সরিবাস কথা বলে ওই কয়েকশো কোরআন শরীফরীফা এখানে দাঁড় করাই দিলে নামাজ পড়াতে পারবে তারাবি অথবা আপনারা সবাই ওই কয়েকশো কোরআন শরীফ নিয়ে মাথায় নিয়ে দাঁড়ায় থাকে তারাবি হয়ে যাবে না একটা কোরআন শরীফ একজন মুখস্থ তিনি তারা পড়াইতে পারবেন এই সমস্ত কিতাবের মধ্যে আসা আলহামদুলিল্লাহ মুখস্থ করছি রহমতুল্লাহ আলাই সমস্ত হাফিস গুলো মুখস্থ জানতেন ইমাম রহমতুল্লাহ আলাই সমস্ত হফিস গুলো মুখস্থ জানতেন তারা কে পড়াবে ইমামে আবাইন করা তুমি আদিসের গাড়টি থাকলেও আর আজিব এই কিতাব অস্পষ্ট কেন রাখলেন বক্তব্য স্পষ্ট করে বলে দিতে পারতেন না ইঙ্গিত করে কেন বললে এই প্রশ্ন আসতে পারে না হাদিসে অস্পষ্ট বক্তব্য কেন রসুল স্পষ্ট করে বলে দিতে পারলেন না কেন আজকে এত এক লাভ এত মারামারি কাটাকাটি আল্লাহ রসুল আর আল্লাহ আল্লাহ তালা স্পষ্ট করে কেন বললেন না এই প্রশ্ন আসতে পারে সোহানদে এই দিন কামত পর্যন্ত আল্লাহ তাল একমাত্র জীবন বিধান মনে রাখবেন ইসলাম কামত পর্যন্ত জীবন বিধান কামত পর্যন্ত যত সমস্যা আসবে সমস্ত সমস্যাগুলো আনে বর্ণনা যদি করা হতো স্পষ্ট বলে দিলা আর সুযোগ ছিল না অস্পষ্ট থাকার কারণে আজকে ফোকায় কারাম এই অস্পষ্ট জায়গাগুলো থেকে হাজার লাখ লাখে মাস আলা বের করতে পারছে কত চমৎকার অবস্থা আমরা চিন্তা করেন ইমামের পিছনে সুরে ফাতে না কত মারাত্মক এটা যদি সিদ্ধান্ত হয়েই যায় যেহা পড়তে হবে সিদ্ধান্ত হয়ে গেল মেনে নিলাম কিছু সময়ের জন্য এই মুহূর্তে একটা লোক মুসলমান হইসে এই মুহূর্তে একটা লোক মুসলমান হইসে তাকে নামাজ পড়তে হবে তার প্রথম ফরজ হচ্ছে নামাজ পড়বে ইমামের পিছনে এসে দাঁড়াইলো এখন সে সুরে মুখস্ত করেন এই নতুন চুপচাপ তার নামাজ হয়ে যাচ্ছে কি মনে করছো তুমি এখতলাফের সুযোগ গুলো থাকার কারণে আজকে উম্মেছে হাদিস নিয়ে আসতেছ একটা একটা হাদিস কিছু আসায়তামে মুসলিমের হাদিস আমি এই ছোট গোলা পঞ্চান্নটা হাদিস বের করছি ইমামে বুখারি রহমতুল্লাহে আলের বর্তমান কোনো হাদিসের বড় বড় আলিমের বিরোধিতা করে পঞ্চান্নটা মাত্র তিনি হাদিসের ব্যাপারে অনেক চেষ্টা করেছেন মেহনত করেছেন আল্লাহ তাকে জান্নাত অনেকে বলেন এরকম আমরা দেখি ইন্টারনেটে কিসের কারিগর ছিল ঘড়ির মেকার ছিল ঘড়ির মেকারের এই সমস্ত হাদিস নিয়ে মন্তব্য করা উচিত এই মানসিকতা আমাদের থাকতে হবে আমি একমাত্র সঠিক পথে আছি এই মানসিকতা আমাদেরকে ত্যাগ করতে হবে মাঝাব কি একটু কি বুঝে আসবো আপনাদের খোলাসা হবে না এটা অনেক বিস্তারিত আলাপের বিষয় মোটামুটি করবো আল্লাহ হুকুম মানব কার তাহলে আল্লাহ যে বললেন রাসুলের এত কর এটা কেন বললেন আমরা কি যদি কেউ মোহাম্মদের আবাদত করে থাকো তিনি মরে গেছেন আমরা কি রসুলের ইবাদত করি এটা তো ইসাই কথা তারা তাদের নবীর ইবাদত করে নজবিল্লা আমরা আল্লাহরের বাদত করি তাহলে আল্লাহ যে বললেন করার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন হাদিসে বিভিন্ন শব্দে আছে কথাগুলো যে ব্যক্তি রসুলের তাহাত করলো সে আল্লাহরই তাহাত মানে কি মানে হচ্ছে আল্লাহর কথাগুলো রসুল ব্যাখ্যা দিয়েছেন এখন ওই রসুলের ব্যাখ্যা মানা মানে আল্লাহর কথাই মানা আয়াতে যে আয়াত আমি মানে কি আমি আল্লাহ বিজ্ঞজনের এত কেন করব ওই জায়গার কথা রসুলের এত করা মানে আল্লাহর এত করা আল্লাহ রসুলের যে সমস্ত বক্তব্য গুলো সেই ক্ষেত্রে মুস্তাহিদিনের এতাম করা এটা হাদিস দ্বারা প্রমাণিত যদি কেউ নিজেকে আহলে হাদিস দাবি করে থাকেন আল্লাহ যে কিভাবে হাদিস কাকে বলে এটা আমাকে জানতে হবে হাদিস কাকে বলে এটা জানলে আমি বুঝবো মাঝাব মানা হাদিস দ্বারা প্রমাণিত হাদিস বলে রসুল করিম সাল্লামের কাজকে দুই নম্বর হাদিস বলে রসুল করিম সাল্লাহামের সামনে সাহাবায়াম যেটা করেছেন রসুল যাকে স্বীকৃতি দিয়েছেন সেটাও হাদিস কথা রসুলের কাজ রসুলের স্বীকৃতি এই তিনটার নাম কি পাঠাইছেন কাজী হিসাবে বা মোবাল্লিব হিসাবে উস্তাদ হিসাবে বিভিন্ন কারণে পাঠাইতে পারে পাঠানোর সময় আল্লাহ রসুল জিজ্ঞেস করছেন ও তোমাকে যেমন পাঠাচ্ছে তুমি বিচার কাজ মানুষের মধ্যে সমাধান কি দিয়ে দিবা জিজ্ঞেস করলেন যদি কোরআনে না পাও ইয়ার আপনার হাদিস আছে আমি হাদিস দিয়ে ব্যাখ্যা দিব সমাধান দিব রসুল্লাহাম জিজ্ঞেস করলেন যদি হাদিসে না পাও কি বুঝা গেল এমন পরিস্থিতি আসতে পারে রসুল কি বুঝাইলেন এমন পরিস্থিতি যে পরিস্থিতি কোরআনে সমাধান পাওয়া যাবে না হাদিসের সমাধান পাওয়া যাবে না যদি কোরআনও না পাই হাদিসেও না পাই রসুল আল্লাহ আমি কোরআন হাদিস থেকে তিয়াস করে ইস্তিহাত করে মাসালার সমাধান সামনে বলছেন রসুল কি আসছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করলেন সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দিয়েছেন বলে পিঠ চপলেন তাহলে রসুলের এই স্বীকৃতি এটাও হাদিস রসুল স্বীকৃতি দিলেন না রসুলের স্বীকৃতির নামও আমরা তাহলে ইশতিহাদ হাদিস দ্বারা প্রমাণিত ইশতিহাদ করে যেটা বের করা হয় সেটার উপর মানা ওইটাই নমিত তাহলে মাঝহ হাদিস দ্বারা প্রমাণিত কিনা যারা নিজেদেরকে আলে হাদিস দাবি করেন তারাই তো এক নম্বরে মাঝাব মানবেন আমরা তো দাবি করি না নিজে যদি এই কেমন কথা ভাই এটা কি বেদানার অবস্থা নাকি আরে ভাই বেদানার আনারস আছে না রসে ভরা ফলের নাম হচ্ছে আনারস আর দানায় ভরা ফলের নাম হচ্ছে বেদানা এমন নাকি অবস্থা হাদিস যারা মান দেবে তাদের নাম হবে না আলী একটা বক্তব্য দিয়েছেন মাঝাবের পক্ষে তকলিদের পক্ষে তকলিদ মানি কারো ব্যাখ্যা গ্রহণ করা স্পষ্ট কথা ইমামে আবুফার অনুসরণ করি আমরা ইমামে আব্লা আলাই যে বয়ান করেছেন না পাওয়ার কারণে ইমাম আবহানিফর আলের এই কথাটা যে আমরা মানলাম আমাদেরকে বলা হয় আমরা অন্ধ তাকলিদ করি শিরিখ আল্লাহ আল্লাহ রসুলটা বাদ দিয়ে তাকলিদ করা অন্নকে মানা শিরিখ মুসলিক বানায় দেয় আমার নিজ কানে শোনা ভাই বলে হানাফি থেকে মুসলমান বলে হানাফি থেকে মুসলমান হইস মানে এখন আর করে না হানাফি মাজাব মানে না এখন মুসলমান আমাকে এক শিয়া জিজ্ঞেস করছিল তুমি কি শুননি না মুসলমান আরে বুঝছেন নি প্রশ্ন তুমি কি শুননি না মুসলমান মানে সে বলতে যাচ্ছে শূন্যী হলে মুসলিম আর মুসলমান জিজ্ঞেস করে তুমি কি শুননি ইনাম মুসলমানটা এরকম আসতেস হানফি থেকে মুসলমান হয়েছে মানিটা কি আগে সব মুসলিম ছিল কোরআন বাদ দিয়া হাদিস বাদ দিয়া ইমাম আবহানি ফাকে মানতেছির আমরা স্পষ্ট করে বলি কোরআন স্পষ্ট আয়াত থাকলে ইমাম আবহানি ফাকে নয় এক হাজার ইমাম না এটাকে বলে অন্ধ তাকলিপ না তোমরা খালি বলো সহিদিস দুর্বল হাদিস যাও আদিস এই যে কথাগুলো বলো এটা সহি না না দুর্বল এটা তোমার আল্লাহ কানে কেন এসে বলছে এই মারণা মতুর রহমানের দিকে আসেন এই যে হানাফিরা এই যে আমি নাচতে বলে এই হাদিসটা জাল কেন বলে দিয়ে গেছে এরকম তুমি এটা কত থেকে পাইলা কোনটা হাদিস। কোনটা জয়িফ হাদিস দুর্বল হাদিস কোনটা জাল হাদিস কই পাইলা পাইলা হলো মহাদিস বলছেন ইমামে বুখারি বলছেন যে এই হাদিসটা জাল এই হাদিসটা দুর্বল কেন এই হাদিসের একজন পাওয়া গেছে তিনি মিথ্যা কথা বলতেন কাজে হাদিসটা তুমি ইমাম আবু হানিফা ইমামি কে মানতে পারলাম ক্ষেত্রে আমরা ইমামে আবু হানিফা কে মানে দুষ্টে আবু হানিফা রহমতুল্লাহ আলী হচ্ছেন ইমাম বুসারির উস্তাদের উস্তাদ মতির রহমান মাদী না মতিউর রহমান ভারতী এটা খেয়াল রাখবেন এটা একটা বিভ্রান্তি শব্দ এই মাদানী লাগানোর কারণে অনেকে মনে করে তিনি মদিনা মদিনার বাসিন্দা অথবা আগে যেই সরফে সালহিনের যে পদ্ধতি চালু আসছিল সেটা হচ্ছে যারা রসুলের বংশের নামের সাথে এখন মানুষের ওই জায়গায় চড়া যায় যে মতিউর রহমান মাদানী মানে তিনি মনে হয় ওই রসুলের বংশের কেন অথবা মদিনার বাসিন্দা না না মদিনা ইউনিভার্সিটি মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন এই জন্য নিজের নামের সাথে লাগান না আসলে তিনি ভারতের মানুষ এই জন্য অন্তত মানুষ বিভ্রান্ত হবে না যে আপনি মদিনার বাসিন্দা না তিনি জবাব দিচ্ছেন আহমদ শফি সাহেব দামাকাত আলিয়ার আলিয়ারে বক্তব্যের জবাব দিছেন কি জবাব দিছেন যে আমরা কি তাকলিফকে অস্বীকার করি নাকি লাইনে আইসি বুঝছেন নি বলে আমরা কি তাকলিফ কে অস্বীকার করি নাকি আমরাও তাকলিত করি বড় বড় আলমদের ব্যাখ্যা গ্রহণ করা যদি তাকলিত হয় আমরাও করি তবে আমরা তাকলিদদের স্বস্তি করি না ব্যক্তির তাকলিত করি না কি বলেছেন উনি যে আমরা একজন ব্যক্তি ইমামে আবহানিফা বা ইমামে মালেক বা ইমামে আহমদ বা ইমামে সাফিয়ারি একজন ব্যক্তির তাকলিত করি না যখন যেটা আমাদের সামনে আসে ব্যাখ্যা ওইটি গ্রহণ করি বাহ্যিকভাবে সাধারণ মানুষের জন্য কথা তো ঠিক শুধু একজনের কথা কেন মানবো উনি একটাই সহি আর সব সহি তাইলে অর্ধেকে আসলেন যে আমরা করি মনে রেখেন কথাগুলা যারা। অনেকে বসেন আমাকে নানা রকমের প্রশ্ন করেন নেটে টেলিফোনে বুঝি যে এখানের সদস্য আমার অনেক বক্তব্য সূত্র তৈরি আবার প্রশ্ন করে আলহামদুলিল্লাহ ভালো এটা এটা আমাদের দিলের জন্য এটা এর মিরান লাগে যে আমার বিপক্ষ লোক আছে এখানে বসা আমার কথা আমি যাই তা বলতে পারি না বলতে হবে কারণ আমার তো আবার পাল্টা প্রশ্ন আসবে যে কথাটা বলছেন পদকে সম্মান জানাই এই কথাগুলো বলতেছি যদি এই কথাগুলো ভালো লাগে আসতে পারেন গ্রহণ করতে পারেন না লাগলে আল্লাহ তাইলে অর্ধেকে আমরা আসলাম অর্ধেকে আসলাম কি যুক্ত করা হয়েছে কিন্তু হানাফিরা ব্যক্তির তাকলিপ করে না এটা মনে রেখে তাহলে একটা কোথায় আপনারও বললেন আমরা তাকলিত করি কিন্তু ব্যক্তির তাকলিপ করি না আমরা হানাফিরা বলি যে আমি একজন হানাফি বলছি আমরা সংগ্রহ করেছেন সেই সময়ে তৎকালীন সময়ে সর্বশ্রেষ্ঠ করেছে চল্লিশ জন ফকির অপবাদ আসে যে কুফায় থাইকার দিন কি জানবি তাই মোদিনাই যেমাম আলিফ রহমদুল্লাহ আলাই ছিলেন তিনি যে অফিয়া করতেন না ওই মালেন কিন্তু ছিলেন ইমাম আবহীরা কুফায় থাকার কারণে যদি হাদিস থেকে উনি দূরত্ব সৃষ্টি হয় আর্মি বুঝতে কষ্ট হয় হাদিসের মর্ম বুঝতে কষ্ট হয় তো ইমাম মালিকরা মতুল্লাহ তো নেই ছিলেন তিনি তো অফ করতেন না ওটা কেন করেন না আপনারা বোখারি ইমাম বুখারি পাইলেন ইমাম বুখারি কি সৌদি রবে। বোখারা সমরখান দেখলেন সৌদি রবে। ইমাম মুসলিম কি সৌদি আরবে ছিলেন সব এগুলা মাওরাউল নহর মধ্য এশিয়া মধ্য এশিয়া অঞ্চলের চেয়ে কুফার মানুষ আর কি ভালো জানে এটা মনে রেখে ইমামে বোখার রহমতুল্লাহ আলাই অনেক পরের ইমাম আবাহনীফুর রহমতুল্লাহ আলহ আমরা অসম্মান করছি না উনি অনেক বড় হাদিস করছেন আলহামদুলিল্লাহ ইমাম আবাহীফুর রহমতুল্লাহ আলাই যেই কুফায় ফেঁকা পেয়েছেন ওই ফ্যাকা অনুযায়ী উনি দলিল দিছেন যা সমাজে আমল করতে দেখেছেন কাদেরকে দেখেছেন পাঠান। তখন তিনি চিঠি লিখছেন কুফাবাসীদের উদ্দেশ্যে আমার সবচেয়ে বেশি জরুরত ছিল যেমা আমি তোমাদের জন্য আজ দু কথা নয় তা ইতিহাস তালাস করে দেখেন হাদিসের কোন বিকাশ দেখেন খুঁজে খালি তো নাম ব্যবসা আছে। আছেন পনেরোশো কুফায় ছিল এক সময় এই পনেরোশো সাহাবির আমল কুফায় প্রতিষ্ঠিত হয়েছে এর উপর সহি হাদিস আছে আমরা অস্বীকার করি না সহি হানাফির হাদিসের উপর কেন আমল করে না এই জন্য করে না কুফার যে সমস্ত সাহবা কেন ছিলেন ওই সাহাবাই কারামকে যারা দেখেছেন ওই সমস্ত ফকিরা বলেছেন আমরা পুরা তোকে কাউকে দেখিনি রফেদান করতে হতর স্পষ্ট হাদিস আছে রফেদান না করার এবং মালিক রহমতুল্লাহ রফেদান করেন নাই কেন করেন নাই তিনি দেখেছেন যে মদিনায় যে সমস্ত মানুষরা আছে সেই সমস্ত মানুষদের মধ্যে অধিকাংশই রফেদান করে না এবং মালিককে সাহাবা একরামকে দেখছেন সাহাবাদের যোগ কে উনি দেখেছেন রফায় করতো না বেশিরভাগ কাজে তিনি সিদ্ধান্ত দিয়েছেন রফেদান না করার তাইলে রফায় করার যে সহি তাহলে হাদিস এখন দুই রকম পাওয়া গেল একরকম রফায় করার হাদিস আবদুল্লাবিনা করার হাদিস রফায় করার হাদিস হচ্ছে আবদুল্লাবিনহ অসংখ্য হাদিস রফেদেন করার পক্ষে বেশি হাদিস আমি এই কথাটা এই জন্যই বলছি কেন বলছি বলছি রফেদেন করার ব্যাপারে হাদিস বেশি অনেক বেশি কত বেশি কত গুণ বেশি অনেক বেশি রফেদেন না করার পক্ষে হাদিস কম এটা কেন হয়েছে এটা এই জন্যই যখন কোন জিনিসের আমল চলতে থাকে তখন বলতে হয় না কোন জিনিসের আমল যদি চলতে থাকে বলতে হয় না আমার শুরু হয়ে গেছে না গত সপ্তাহে না করাই ছিল মদিনার আমা এবং নদিনায় ছিল তৎকালীন সময় হাদিসের বর্ণনাকারী বেশি যেহেতু আমল ছিল ওই কেউ আর কিছু বলার দরকার হয় না কুফার বাইরের মানুষ যারা বাইরে যে সমস্ত ছিলেন তারা রফে তিনি বলতে বলতে আমল আমলের চেয়ে যেহেতু আমল কম ছিল এই জন্য বেশি হয়েছে আর যেখানে আমল বেশি ছিল সেখানে বলা কম হয়েছে এই জন্য রফেজানের হাদিস কম একজন সহিমাত্রী তিনি বলেছেন যারা রফেদ করবে তাদেরকে তাদেরকে সহিদ আছে এখন আমরা যে একবারে সেরে দিলাম ব্যাপারটা কি বলে আমরা একবারে সারাও একটা কারণ কি কারণ যে কারণ হচ্ছে রফেদান দশ বার আর রফেদান একবার রফে দেন দশ বার করা আর রফেদেন একবার করা একবার থেকে দশ বার পর্যন্ত বিভিন্ন রকমের হাতিচ আস শুধু একবার করা রফায় করা এরকম হাতিস সালামের সময় হাত এরকম এরকম করা এরকম হাতিস হানাফিরা কি বলে ও ভাই যদি শুধু রুকুতে যাওয়ার সময় রফে করা আর ওঠার সময় রফে দেন বাকি রফরে গুলো কয়েক তখন কি বলবা বলবা বাকিগুলো যে বাদ করা দিলা কোন দলিলে দিলা এই আমরা একরকম রাখছি যে বাদ হয়েছে ঠিক যে রসুলের শেষ আগুন ছিল রফরে না করা এটাই ঠিক তোমরাও মানতেছ কিছু কিছু রোহিত হয়ে গেছে তোমরা তো মানুষ করতে দেখছেন করেন না কেন করেন না যে রোহিত হইলে সবগুলোই রোহিত না কর আমরা সবগুলা বাদ দিয়ে দিচ্ছি শুধু তার পীর সময় করি এটা তো ফরজ এটা জরুরি এটা করতেই হবে রসুল সব সময় করছেন এটার মধ্যে কারোর তো কোনো একতলাফ নাই করতেই হবে কি কথায় ছিলাম সেই তাদের ফেঁকা প্রকাশ করছেন আপনি মনে করেন না আমরা একাই ইমামে আবানি ফর আহমদুল্লাহ আলীকে মানি তাকে যেটা ব্যক্তিগত একজনকে মানি এটা ভুল পুরা ফ্যাফিকে মানি ইমাম আবানিফা না। ভিন্ন জিনিস ইমাম ইমামিফার ফেক বলে না ওই চল্লিশ জন ফকির মতকে বলে ফাঁকে তৎকালীন শ্রেষ্ঠ চল্লিশ জন ফকির মতকে বলে ফেটে তারপরেও দেখেন বহু মাস আলাই রুকুম আছে যেখানে আমরা ইমামে মোহাম্মদ রহমতুল্লাহে আলাই ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই তাদের কথা মানি আবাহনী রহমতুল্লাহ কথা মানি না যে এই ক্ষেত্রে ইমাম আবুসু কথা গ্রহণযোগ্য ইমাম আবু রহমতুল একজন কাছে স্পষ্ট হয়েছে যে না ওইটা দুর্বল করব তাহলে একা ইমামে আবাহীবর রহমতুল্লাহ আলীকে কিভাবে আমরা তাকলেদ করলাম তাকলেদের কি ভাবে আইন এটা একটা ভ্রান্ত কথা আমরা তাকলে শক্তির কায়ম না এটা আমরা বলি না আমরা যেটা করি সেটা হচ্ছে ওই যুগে হানাফি যেটা প্রতিষ্ঠিত হয়েছে এটা পরিপূর্ণ ফকা পুরা ইসলামের সমস্ত আলাগুলো যেখানে আসছে আমরা ওইটাকে অনুসরণ করি অনুকরণ করি হ্যাঁ শাফি রহমতুল্লাহ আলহের মাঝাব যেটা এটাকে আমরা শ্রদ্ধা করি ইমাম মালিক রহমতুল্লাহ আলহের মাঝাব যেটা ওটাকে অশ্রদ্ধা করি ইমাম আহমদ বিন হাম রহমতুল্লাহ আলহের মাঝাব যেটা ওটাকে অশ্রদ্ধা করি এবং এটা সঠিক এটা বিশ্বাস করি মানি একটা যেমন ঈসা আলি সাল্লামের তিনি যে নবী এই ব্যাপারে কারো সন্দেহ আসে মুসাআ কারো সন্দেহ আছে কিন্তু ঈসা ধর্ম কেউ মানেন মুসা আলাই ধর্ম কেউ মানেন মানি কোনটা রসুল করিম সাল্লামের দিন ঠিক তাকলে ক্ষেত্রেও আমাদের বক্তব্য এমনই অন্যদের সকল কথা আমরা বিশ্বাস করি এটা সত্য মানি হচ্ছে আবানীপুর রহমতুল্লাহ কথাটা আলহামদুলিল সামনে সহিদ আসছে না শুরু করো আর এবার এই হাদিসটা রোহিত হয়ে গেল কিনা সেই ইতিহাস তুমি তালাশ করব না এই হাদিসের বিপক্ষে সাংঘর্ষিক কোন হাদিস আছে কিনা তুমি সেটা তালাস করব না এই হাদিসের এক বর্ণনে আসছে রসুল সালিস এখন তুমি কি করবা কি করবা এখন মুস্তাহিদদের মহাদ্দিস ব্যাখ্যা গ্রহণ করবেনা বিষয়টা কি হাদিস সহিদ যখন সহিদ যখন সাংঘর্ষিক হয়ে যায় তখনই আমরা তাদের মত যেটা গ্রহণ করি ওটার নামই না কি ব্যাখ্যা দিছেন যে তুমি যদি সুস্থ থাকো তোমার যদি পেশার জায়গা ভালো থাকে পেশাব করার কোন জায়গা নাই ওপরে ভেসিনের মতো থাকে ওই জায়গায় পেশাব করতে হয় সেখানে কি করবেন আপনি রসুনের হাদিস যদি না থাকতো যে বিপদে পড়ে রসুন দাঁড়ায় পেশাব করতেন আপনি কি করতেন সেখানে গিয়া এই জন্যই তো পোকা এক বলেছেন বিপদে পড়লে তুমি দাঁড়া করতে পারো বিপদ না থাকলে আসল বৈশাখ কর্ম এই যে আমরা স্পষ্ট বক্তব্য থাকলে কোনো মাঝাব নাই কোরআন এবং হাদিসের বক্তব্য যদি অস্পষ্ট হয় অথবা দুই হাদিস যদি সাংঘর্ষিক হয় সেখান থেকে একটা ভিন্ন মত বের করা দু মিলাইয়া এটা হচ্ছে মাঝাব যারা মাঝাব মানে তারা সমস্ত হাদিসের উপর আমল করে মনে রাখবেন এই যে পেশাবের বাদ দিয়ে দেন যে না দাঁড়ায় পেশাব করাই যাবে না তাহলে রসুরের দুই হাদিসের উপর কিন্তু আপনি আমল করেন ভাই আজকে যারা নিজেদেরকে আলাদা হাদিস দাবি করছেন আমরা নিশ্চিত করে বলতে পারি রসুরের সমস্ত হাদিসের উপর আপনার আমল হয় না যারা মাঝাব মানে তারাই রসুলের সমস্ত যদি তার ওই তো ভাবটা দূর হইয়া তিনি যদি সঠিক পথে আসেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল কাছে আমাদের সেই দোয়া সেই প্রত্যাশা আল্লাহ তালা কবুল করেন কালকে আমাদের মাহফিলা কোথায় জানেন নাকি আপনারা কেউ আপনি জানেন না কোথায় মাহফিল আছে কালকে আজিমপুরে আজিমপুরে মসজিদের আশেপাশে কোথাও হবে হয়তো আমার টাইম আপনাদেরকে দাওয়া দিতে বলছে এই জন্য বললাম কথাটা ভাট মসজিদের আশেপাশে কোথাও হবে বা সাফা মসজিদের পরে বললো ওখানে মাহফিল আসে যাতে সম্ভব হয়ে যাবে আগামীকাল আমার টাইম হলো এগারোটা থেকে একদম শেষ আর যখন মানুষ ঘুমাইতে যাবে তখন আল্লাহ আর আমি দাবি করছি আমি হাদিসে নাই এই যে আসতে করলাম না হাদিসে নাই আমাদের মন চাই করি না মঞ্চের করি না দোয়া এবার যে কোনো সময়ে করা যায় কিন্তু যদি কেউ নির্দিষ্ট করি না আমাকে করতেই হবে তাইলে এটা বিদা নামাজের পর এটা আমি জুমা একদিন বলবো আল্লাহ কোন দোয়া বাদ ইচ্ছা করে মানুষকে বুঝানোর জন্য নামাজের পর আলোচনা আসে দোয়া যদি নামাজের অংশ হইতো নুয়াজ সাহেব এই কথা বলে আপনারা মারতেন কি না নাজিন সাহেব বলেন কি বুঝা গেল দোয়া নামাজের অংশ আমরা মনে করি মনে করলে মোয়াজিন আমি নামাজ আর দোয়ার মাঝখানে বক্তব্য দিদি দিতাম আমরা যখন দোয়া করি খেয়াল করবেন আমি যখন দোয়া করি আমি রসুল করিম সাল্লাহ আল্লাম যে দোয়া পরসেন নামাজের পর এটা দিয়েই শুরু করি আল্লাহাম এর আগে যে আমুলটা আছে এটাও করি আল্লাহ আকবর আস্তাকুল্লাহ আস্তফরুল্লাহ আস্তাফুরুল্লাহ এ আমল সহ যদি করেন সালাফ সাহি বক্তব্য যে কেউ যদি করে তাকে বাধাও দেওয়া যাবে না কেউ যদি না করে তাকে উৎসাহও দেওয়া যাবে না এটা এইরকম একটা পর্যায় আমি নিজে একা যখন নামাজ পড়ি কখনই দোয়া করি না এই জন্য ইনশাল্লাহ আমরাও ইনশাল্লাহ এটা চারু করবো আস্তে আস্তে হঠাৎ একটা মোবা জিনিস হারামো না বেদাও না আবার ও আজীবন আর না এমন একটা পর্যায়ে যে জিনিসটা এটাকে হঠাৎ ছেড়ে দিলে যেটা হবে সেটা হচ্ছে মারাত্মক ফেতনা হবে এই ফেতনা থেকে মুক্ত হইতে হবে রসুল বলেছেন যে এই দোয়াটা পড়লে মজলিশের মধ্যে কোন রকমের অসংলগ্ন কথাবার্তা যদি হয়ে থাকে আল্লাহ তাহলে মাফ করে দিবেন বলেন أشهد أن لا إله إلا أنت سبحان <تصفيق> الله العظيم سبحان الله بحمد سبحان <تصفيق> الله بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك بس جان الحمد لله